खंड षरिच्छेदी ब्राह्मदिग की उपदेश ख्रीष्टधर्म ब्राह्म समाज और पापाद श्रीरामकृष्ण ब्राह्म भक्त बलिल मने बद्ध मने मुक्त मुक्त पुरुष সংসারেই থাকি নেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজাধীরাজের ছেলে আমায় আবার মাধে কি। যদি সাপে কামড়ায় বিশ নাই জোর করে বললে বিশ ছেড়ে যায় তেমনি আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায়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 আমি তার নাম করেছি আমার এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কি। কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচার নিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেয়েছিল একটা কুয়ার কাছে গিয়ে দেখলে একজন লোক দাঁড়িয়ে রয়েছে তাকে বললে ওরে তুই একঘটি জল আমায় দিতে পারিস তুই কি জাত সে বললে ঠাকুর মহাশয় আমি হিনজাত মুচি কৃষ্ণ কিশোর বললে তুই বল শিব নে এখন জল তুলে দে ভগবানের নাম করলে মানুষের দেহ মন সব শুদ্ধ হয়ে যায় কেবল পাপ আর নরক এই সব কথা কেন একবার বলো যে অন্যায় কর্ম যা করেছি আর করবো না আর তাঁর নামে বিশ্বাস করো ঠাকুর প্রেমন্মত্ত হইয়া নাম মাহাত্ম গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদ্যে দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান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 কালিকল্পরুমের মন চারি ফলকুরায়ে পাবি মন বেড়াতে যাবি প্রবৃত্তি নিবৃত্তি যায় তার নিবৃত্তিরে সঙ্গে লোবি ওরে বিবেক নামে তার বেটা তত্ত্বকথা তাই সুধাবি। सूची असूची लिव्य घरे कबी जख दुशी ने पीड़ित हो तक श्यमा मा के पा अहंकार अविद्यार पित मात दिवि जदि मोह गते टे लय धर् खोटा धरे रर्माधर्म दुटो अजा तुच्छ खोटाए बेधे थुबी जदि ना मान निषेध तब ज्ञान खर्गे बलि दिवी प्रथम भार्जार सन्तान रे दूर होते बुझाइबी जदिना मान प्रबोध ज्ञान सिन्धु माजे डुबईव प्रसाद एम हाल जब दिवी तब बापू बाछा बापर ठाकुर मन मत मन हो সংসার ঈশ্বর লাভ হবে না কেন জনক রাজার হয়েছিল এই সংসার ধোঁকার টাটি প্রসাদ বলেছিল তাঁর পাদপদ্যে ভক্তিলাভ করলে এই সংসারী মজার কুটি আমি খাই দায় আর মজা লুটি জনক রাজা মহা তেজা, তার বা কিসের ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে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 লোকে মা ছেলের জন্য এক ঘটি কাঁধে ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর বিশেষ কর্মের মধ্যে থেকে প্রথম অবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় যেমন ফুটপাতের গাছ যখন চাড়া থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া দিতে হয় গুড়ি হলে আর বেড়ার দরকার থাকে না তখন গুড়িতে হাতিবেধে দিলেও কিছু হয় না রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেতুল যদি বিকারের রোগী আরাম করতে চাও ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে সংসারী জীব বিকারের রোগী বিষয় জলের জালা। বিষয় ভোগ তৃষ্ণা জলতৃষ্ণা আচার তেতুল মনে করলেই মুখে জল সরে কাছে আনতে হয় না এরূপ জিনিসও ঘরে রয়েছে যোষিত সঙ্গ তাই নির্জনে চিকিৎসা দরকার বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে হলুদ গায়ে মেখে জলে নাভলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সদাসৎ বিচারের নাম বিবেক ঈশ্বরী সৎ নিত্য বস্তু আর সব অসত অনিত্য দুই দিনের জন্য এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ তার উপর টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের উপর জেরূপ টান ছিল একটা গান শোনো বংশী বাজিল ওই বিপিনে আমার তো না গেলে নয় শ্যাম পথে দাঁড়ায় আছে তোরা যাবি কিনা না যাবি বলগত তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা আসই তোদের বাজে বাসি কানের কাছে বাসি আমার বাজে হৃদয় মাঝে শ্যামের বাসি বাজে বেড়াও রায় তোমা বিনা কুঞ্জের শোভা নাই ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদি ভক্তদের বললেন রাধাকৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু টুকুনাও। ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়